আব্দুল্লাহ ইবনে আমর ই আস রাজিয়ালাহ বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তার বান্দাদের অন্তর থেকে ইলম উঠিয়ে নেন না কিন্তু দিনের আলিমদের উঠিয়ে নেয়ার ভয় করি যখন কোনো আলিম অবশিষ্ট থাকবে না তখন লোকেরা মূর্খদেরকেই নেতা বানিয়ে নিবে তাদের জিজ্ঞাসা করা হলে না জানলেও পাতোয়া প্রদান করবে ফলে তারা নিজেরাও পদভ্রষ্ট হবে এবং অন্যকেও পদভ্রষ্ট করবে